সে বইয়ের লেখক হচ্ছে মাতাস ইসনু যার সান সংযুক্ত বর্ণনা কারিদের আদল বলা হয়েছে এটার অর্থ হচ্ছে যে ইমাম খাতাবি বলতেছেন হাদিস ও যার কি সংযুক্ত এবং যার বর্ণনাকারীদের আদল ন্যায় পরায়ণ বলা হয়েছে কথা কিছুই বলেননি শুধু বললেন সানাদ সংযুক্ত রাবি ন্যায় পরায়ণ কিন্তু শক্তি যদি খারাপ থাকে তাহলে এই কথা তিনি তার সঙ্গে বলেননি এটা তার সঙ্গে কি অভিযোগের জবাব জবাব দিচ্ছে তাদ্রিবুর রাবির লেখক ইমাম ইমাম সুইতি দিচ্ছে যে ইমাম খাতাবি এ কথা বলেনি যে আদলুন বলেনি যে মাত্তা লাহু ও রোয়া তুহু আদলুন বা আদুন এ কথা বলিনি তিনি যদি বলতেন যে যে সানাত সংযুক্ত আর নয় ন্যায়পরায়ণ তাহলে আমরা অভিযোগ করতে পারতাম যে শক্তির কথা কই গেল তিনি বলেছেন যে যাদেরকে ন্যায় পরায়ণ বলা হয়েছে রিলাত নাকালাত হুমাঝুল ব্যবহার করেছেন যেই বর্ণনাকারীগণ কে করেছেন। তালা ফেলের সেগা ব্যবহার করেছে এটা বলেনি যে আদল ন্যায়পরায়ন আদমস্তারীর কি করা হয়েছে তাদিল করেছে আর মহাদ্দেশেরা কোন রাবির তাদিল না কথা কি বুঝা গেল তো ফেলের সিগা ব্যবহার করার কারণে ইস্তাফিল থেকে বাবে তাফিল থেকে আমাজহুল এই অভিযোগ আর উত্থাপন করা অত সহজ নয় যে কই গেল যদি ইসিম ব্যবহার করতেন আদল তাহলে আমরা বলতাম যে ন্যায় পরায়ণ হলো সানাদ সংযুক্ত হলো কিন্তু আদিল করেছে যাদের তাজগিয়া দিয়েছে যাদের বিষয়ে ওই কি জানো তাজগিয়ার বাংলা হচ্ছে প্রশংসা পত্র প্রশংসা দিয়েছে তো মহাদেশরা কোন সুতরাং ইমাম সুইতি বলতেছে যে অভিযোগ বাকি থাকে না বরং তিনি স্মৃতিশক্তিও বুঝাতে চেয়েছেন এবং তিনি বলছেন যে কোন খারাপ অধিকারী রাবির ক্ষেত্রে আদিল করেছে দ্বিতীয় সংজ্ঞা হাফিজ সালাহের সংজ্ঞা এটা গেল ইমাম হাত্তাবির সংগ্ঞার উপর অভিযোগ সেই অভিযোগের জবাব বুঝা গেছে আলোচনা হবে আর পার হাই চলে যাবে আর যখন ব্যাপক আলোচনা কে কি সঙ্গে দিয়েছে ওই সঙ্গের মধ্যে কি কি ভুল ত্রুটি আছে সব খুঁজে বের করতে হবে তাহলে তখন ব্যাপক দাস এটাই তাদের পুরো করা আছে ইবনুল সাল্লাহ রাহিম আছে আলমোসনীটাই আছে ইবনু সাল রহমুল আগে আমরা আরো একটু পিছনে চলে যাই ইমাম হাকিমের সঙ্গে ইমাম হাকিম সহিদ এর সঙ্গে দিতে গিয়ে তার বই মারিফা বাই। ভাই মারিফা তলু এই বইয়ে হাকিম আমরা এখন দেখলাম খাত্তা বাত্তা বই একই সময়ের মানুষ এক একটু আগে পিছিয়ে দশ পনেরো বছরে লিখেছেন ওয়াসিফাতুল হাদিস হাদিসের সিফাত মানে কি কি গুণ থাকলে হাদিস হবে কি লিখেছে এটা একদম নতুন এটার সাথে আমরা যেটা জানি তার কোন সম্পর্কে আলা আলাদা অনুবাদ হচ্ছে আমরা যেটা লেখিনি যেটা কার সঙ্গে আছে ইমাম হাকিমের সঙ্গে কোন সম্পর্ক আছে আমাদের সাথে কোন সম্পর্ক নেই দূর দূর তাক্তা নেই হ্যাঁ এখন আসবে নাকদ আসবে যেমন হাত্তাবির সানাদের উপর নাকদ আসছে এখন আমরা ইমাম হাকিমের সানাদের উপর কি করবো নাকদ অভিযোগ এক নম্বর অভিযোগ হচ্ছে যে সাহাবি মাজহুল হওয়ার সাথে হাদিস হওয়ার কোন সম্পর্ক নাই এই বিষয়ে মহাদ্দেশগণ প্রায় একমত সেটা হচ্ছে লা তাদুররু জাহালাতুল হাদিস আজকে এত পড়ে যাচ্ছে কেন এটা কোনো ক্ষতি করতে পারেনা আদুল কেননা সাহাবির আনতে পারেনি অসুযতে জরুরি উসুল এ হাদিসের উপর মানে এতদিন যত বই লেখা হয়েছে নাথদের দৃষ্টিতে এর চেয়েতে ভালো বই নাই দুনিয়াতে মানে করার দিক থেকে ভুল ধরার দিক থেকে কি ভুল আছে সমালোচনার দিক থেকে জবাব দেওয়া যেতে পারে কি কি ত্রুটি আছে সেগুলোর কি জবাব দেওয়া আলোচনা কিন্তু বইটা হাফিজার আজকালানি কি করতে পারেনি শেষ করতে পারিনি তার আগেই মারা গেছে ঠিক আছে এই বই যখন আমি পড়া শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত তো বই পড়ার শুরুতে মানে এখানে একটা কথা বলি যে বই কিনার সময় আমাদের জানতে হয় যে বইটা কে প্রকাশ করেছে কে তাহিক করেছে কার তাহিক ভালো কোন প্রকাশনীর ভালো এটা কিন্তু জানা উচিত এই এই নৌকাতের সবচেয়ে ভালো তাহকিক হচ্ছে অনেক বড় আলেম রাবি হাদিয়াল মাদখালি মদিনার সবচেয়ে বড় আলেম এখন মানে বয়ের বিরুদ্ধে বয়স্ক হওয়ার দিক থেকে মারা যায় অবস্থা যা বলেছে নৌকাত হাফিজ ইবনু হাজার চাই দিয়ে দিয়েছে একসাথে ছয় খণ্ডের ওর মধ্যে নৌকাতে ইরাকিও আছে মানে ইরাকির নুকাত আছে আর ইবনু হাজার আসকালানির নুকাত আছে শুরুতে ইবনু বারত তারপরে আসকালানি লেখে আসকালানির মোটা করে ইরাকি লেখে ইরাকির হাফিজাল নুকাত পড়তে খুব মজা লাগত হাফিজুল আসকালানি ইরাকিরও ভুল ধরত ইরাকির পরে কিন্তু আসকালানি ইরাকি হচ্ছে আসকালানির উস্তাদ হাফিজ ইরাকি হাসকালানির উস্তাদ গণের একজন তো হাফিজ ইরাকিরও ভুল ধরত আজকালানি তো পড়ে মজা লাগতো ইরাকিটা তারপর আজকালানিটা থাকবো তখন আমি জানতাম না কেন কোন তাহকিক ছিল না শুরুতে এটার কিন্তু তাহকিক আছে এবং ভূমিকা আছে লেখকের মহাকিক এর পক্ষ থেকে এই ভূমিকাতে বলা আছে বইয়ের কয়টা পাণ্ডুলিপি কোথায় আছে এই বই ইমাম হাফিজ আজকালানি শেষ করতে পারেছে কিনা বইটা এই যে পাণ্ডুলিপির ছবি মহাকিক গণের জন্য জরুরি পাণ্ডুলিপির ছবি দেওয়া আসকালানি কোথায় আসকালানি কোন খবর নাই পরের দুই খন্ডায় কোন জায়গায় দুই খন্ডে কোন জায়গায় আজকালানি নাই তখন পড়ার মোডটাই হারাই যায় এত গভীর ইলমি আলোচনার এত গভীর নাক সুক্ষদ নাক যে ওই ইরাকির আলোচনা পড়ে আর ওই মজা পাওয়া যাচ্ছিল না যাচ্ছে না তো এটা বইয়ের সিফাত গেল তো এই বইয়ের মধ্যে মত থেকে ফিরে এসেছে মিলে ইরাকি উনি পূর্ণ করেনি ইরাকি ইরাকি পুরো ইবিনালের উপর নুকাত লিখেছে কেননা আমি পড়ে যাওয়ার সময় আমি আর কোনো তাল খুঁজে পাচ্ছিলেনা যে আমি আর কি নাক ধরবো একটা খুঁজে বের করতে পারি না মানে হাফিজ ইবন আসকালানি নাক আগে আমি ভাবি যে এখানে কি নাক হতে পারে দেখি বাবা কোনটা কি করতে পারবে পূরণ করতে পারবে এই কথাটা খুব সুন্দর বলা হয়েছে পূরণ করা হয়নি আপনি বললেন কেননা অনেক বই আলমেমালামা ছাড়ে গেছে যেগুলো পরের আলেমা পূরণ করেছে কিন্তু হাফিজ উল্লাহামের বইয়ের উপর ছ বছর হয়ে গেল কেউ পূরণ করেনি এই জন্য হাদিসের সহির জন্য শর্ত নয় এটা গেল এক নাম্বার। দুই নম্বর আলোচনা হচ্ছে ইমাম হাকিমের উপর নাকদ অহুয়া ইয়ের বিয়ে আনহু তা দ্বিতীয় শর্ত হচ্ছে ওই সাহাবির পক্ষ থেকে যেন কতজন তাবি হাদিস্টা বর্ণনা করে দুইজন ইমাম হাজিমি কোন বইয়ের লেখক শুরু তুলা ইমা পাঁচজন ইমামের শর্ত ইবনে মাজাবাদে পাঁচজন ইমাম তাদের হাদিস সংকলনের জন্য কুতুবিমাম কি কি শর্তকে সামনে রেখে তাদের বই এ হাদিস সংকলন করেছে এর উপর লেখা প্রথম বই আলাদা প্রথম বই দিকে। পাঁচশো শুরু তুলা ইম্মামসা প্রত্যেক ছাত্রের পড়া উচিত যেমন নুকাত প্রত্যেক কুসুলাহ ছাত্রের পড়া উচিত ঠিক তেমনই শুরু তুলা ইম্মা আল খামসা প্রত্যেক কুসুলাহের ছাত্রের পড়া উচিত এই বইয়ের লেখককে ইমাম হাজিমি যিনি ইবনু মাজাকে কুতুব সিদ্ধার অন্তর্ভুক্ত করেন তার আগে কেউ কুতুবে সিদ্ধা শব্দ বলে ইবনু মাজা কে অন্তর্ভুক্ত করেনি বরং মাত্তা মালিক অন্তর্ভুক্ত করেছে কে তার মধ্যে অন্তর্ভুক্ত তো শুরুতুল ইমা আল হামসার মধ্যে ইমাম হাজিমি বলতেছে যে কোন মহাদিস হাদিস সহি হওয়ার জন্য প্রত্যেক স্তরে ইমাম হাকিমের এইটা হচ্ছে ইবনো হাজার আসকালানি বলতেছে আমার কথা না ইবনু হাজার আসকালানি বলতেছে যে ইমাম হাজিমি ইমাম হাকিমের এই কথা থেকে বুঝে এই কথা যোগ করেছে যে কোন কোন আসহাবুল হাদিস আহলুল হাদিস হাদিস সহি হওয়ার জন্য সংখ্যা করেছে হাকিমের থেকে ইমাম হাকিমের কোন কথা থেকে যে সাহাবি থেকে বর্ণনাকারী যেন কয়জন হয় দুইজন তাবি হয় এবার হাফিজার আসকালানি বলতেছে ইমাম হাজিমের এই বুঝ ভুল এ বুঝ কি ভুল ইমাম হাকিম মানে এগুলো তো হাফিজ কালানের নাকদ অত সূক্ষ্ম নাকদ বুঝতে একটু সময় লাগবে সঠিক বুঝ কি সঠিক বুঝ হচ্ছে ইমাম হাকিম এই উদ্দেশ্য নেননি माझुलर्णन कर संख्या एक जन हो तक से माजुल আর যখন দুইজন বর্ণাকারীর সংখ্যা হবে তখন না পাওয়া যায় তাদিল পাওয়া গেলে তো ঝুল কেটে গেল তো ইমাম হাকিম এটা বুঝাতে চাচ্ছে ইবনো হাজার আসকালানির দাবি অনুযায়ী আসলে ইমাম হাকিম কি বুঝাতে চাচ্ছে তা আল্লাহ ভালো জানে ইবনো হাজার দাবি অনুযায়ী ইমাম হাকিম এটা বুঝাতে চাচ্ছে যে সাহাবি যে মাঝহুল থাকবে না সেটা বুঝা যাবে কিভাবে যখন তার থেকে কয়জন বর্ণনা করবে দুইজন করবে। ইমাম এটা উদ্দেশ্য নয় যে ওই হাদিসটা নাফসুল হাদিস যে হাদিস হাদিস আমি বলতে যাচ্ছি ওই থেকে ওই সাহাবির পক্ষ থেকে বর্ণনাকারী দুইজন হওয়াই লাগবে সাহাবি থেকে অন্য আর এক হাদিস দ্বারা প্রমাণিত হলো জয় সাহাবি থেকে দুইজন তাবি বর্ণনা করে কথা মনে বুঝাতে পারলাম না এই কথাটা বুঝাতে পারিনি না। এই কথাটা হচ্ছে যে একটা হাদিস আমি সহিমাল আমলাদাম না এটা একটা শর্ত ইমাম হাতেমের অনুযায়ী তো আমি অন্য আর হাদিসে দেখেছি যে অমর ইবনুল খাত্তাব থেকে আল কামারে করে আর হাদিসে দেখেছি ওমর ইবনুল থেকে খেয়াদা রাখবেন আর হাদিসে এই হাদিস এসরুল হাদিস না এক হাদছি এটা একটা শর্ত পাওয়া গেল এবার দ্বিতীয় শর্ত যখন আমি এই বুঝ নিব যে প্রত্যেক যে হাদিস সাহাবি বর্ণনা করবে ওই প্রত্যেক হাদিসে সাহাবি থেকে দুইজন তাবি হওয়া লাগবে তাহলে এই তাহলে এই ইন্নামাল আলিয়া এই হাদিসে কিন্তু আমি এই বুঝ নিব যে হওয়াটা চাচ্ছে দুইজন তাবি বর্ণনা করার মাধ্যমে তো অন্য হাদিস দিয়ে যদি প্রমাণিত হয়ে যায় অমর থেকে দুইজন তাবি বর্ণনা করে তাহলে এই হাদিসে আর দুইজন তাবি বর্ণনা হওয়ার দরকার নাই এখন কি বুঝতে পারেছি আমি খুব की हा? में दुछ दुछ इते इमाम हाजिमी इमाम हाकििमेर शब्द हि प्रत्येक स्तरे दु जन थकते हाजिमी बुजिजन राजकाली बोलते कि भूल बुझ এই কথা যদি বলে থাকি হাকিমের পক্ষ থেকে তাহলে হাফিজাল সামনে এর যে সংখ্যা উদ্দেশ্য কিনা। তো আমরা কোথায় গিয়ে কথা ছাড়লাম ইমাম হাকিমের সহির শর্ত হ্যাঁ তো শর্তটা বুঝতে গিয়ে হাফিজ আসকালানি বলতেছে যেমন হাজিমে বুঝেছে যে কোনো হাদিসে যদি প্রমাণিত হয় তাহলে আর নির্দিষ্ট হাদিসে তাবি দুইজন হওয়ার শর্ত নয় এখন হাফিজ মাল আবার নিজে থেকেই বলতেছে যে আমার এই বুঝের উপর অভিযোগ আসতে পারে হাবিজুল নিজে থেকে বলছে আমার এই বুঝের উপর কি অভিযোগ আসতে পারে অভিযোগ আসতে পারে কোথায় থেকে অভিযোগ আসবে শেষ বাক্য শব্দ থেকে আশাদা আলাদা সাক্ষীর উপর সাক্ষীর মতো এই সাক্ষীর উপর সাক্ষীর মতো দ্বারা যদি ইমাম এটা বুঝাতে চান যে সাক্ষী এবং রেওয়ায়াত সার্বিক দিক থেকে এক হতে হবে বর্ণনা করা হুবহু ওই রকম হতে হবে যেমন একজন সাক্ষীর সাক্ষী তাহলে তো আদাদ নির্দিষ্ট সংখ্যা আলোচনা তারপর আমি চেষ্টা করতেছি তো হাজার হাজারী বলতেছে যে এখানে প্রতি স্তরে দুইজন হতে হবে এই কথা এই শর্ত এই বাক্য থেকে প্রমাণ করা যেতে পারে যে শাহাদা আলা শাহাদা কেন রেওয়া করাটা হুবহু যদি শাহাদা সাক্ষী দেওয়ার মতো হয় তাহলে তখন প্রতি সাক্ষী হওয়া দ্বারা শুধু ইত্তেস সানাদ শুধু কি সার্বিক দিক থেকে হুবহু হতে হবে সাক্ষীর উপর সাক্ষী এটা উদ্দেশ্য না হয় যদি শুধু ইত্তেস আলোসানাদ হয় তাহলে আর সংখ্যার উদ্দেশ্য করা জরুরি হবে না বরং একজন মাঝুল কেটে যায় তাহলে হয়ে গেল হাকিমের উপর হাফিজ ইবন হাজার আবার আর একটা নিয়ে আসতেছে আল মাদ মাদিহাইনে হাফিজ ইবনু হাজার ইমাম হাকিম একটা কথা বলতেছে সহি মা ওই সাহাবি তাবে বর্ণনা বর্ণনা বর্ণনাকারী অনেক তো এখানে স্পষ্ট বুঝা যাচ্ছে যে পুঁতি স্তরের সংখ্যা সার্ত ইমা মাহিমের নিকটে যেটা আমরা বলেছিলাম যে আজিজ হওয়া শর্ত তখন হাফিজ ইবিনাজারী বলতে এখানে যে স্পষ্ট করে বলেছে যে পুঁতি স্তরে দুইজন হওয়া শর্ত এটা শুধু সহিমের ক্ষেত্রে তো হাফিজাল এই মন্তব্যটা যেটা এখন পড়লাম এটা আলমাদ খালি শাহী হাইনের মন্তব্য যে আমার কাছে আছে আনিনি আর আগের মন্তব্যটা হচ্ছে মারিফাত উলুমুল হাদিসের মন্তব্য তো মারিফাত উলমুল হাদিসে এত স্পষ্ট করে ইমাম হাকিম বলেনি যে পুঁতি স্তরে দুইজন রবিহতে হবে তো ওখানে তো মেলা আলোচনা হাফিজ রাজকালানি আর মুসলিমের সাথে খাস তারপরেও যদি সহিসলিমের সাথে খাস হয় তবুও ভুল কেন শহীদ বুখারি মুসলিমে এইরকম যে প্রত্যেক হাদিসের প্রত্যেক স্তরে দুইজন রাবি হবে এরকম হাদিস সবগুলো নয় যেগুলো যদি আমরা ইমাম হাকিমের সাথে যে প্রতি স্তরে সংখ্যা থাকতে হবে যদি মেনে নি এর সাথে দুনিয়ার কোন মহাদ্দেশ একমত নয় আর যদি বাঁচানোর চেষ্টা করে বাঁচাতে পারি যে না ইমাম হাকিমের এটা উদ্দেশ্য নয় তাহলে গেল তখন মূল সোহি হাদিসের সঙ্গে থেকে তো বাঁচানো কিছুটা গেলো গেল না কেন ওখানে ওনার বাক্যগুলো স্পষ্ট ইমাম হাকিমের বাক্য কি স্পষ্ট তো এই গেল মোটামুটি সারমর্ম ইমাম হাকিমের সঙ্গে ওপর এবার আমরা আসি কার সঙ্গে ইবনুসালাহের সঙ্গে ইবনুসালাহের সঙ্গে দিয়ে আজকের দাস মোটামুটি শেষ করব। शर्त मुस्नाद नम्बर शर्तुक्त होते हो তিন নম্বর শর্ত আদিল শেষ পর্যন্ত হবে না করলে হবে না ঘুম আসবে না এইতরাজ কি বাক্যটা আগে ইবনু সালাহর বাক্যটা আবার শুনেন ইতরাজ বুঝার আগে ইসনা দুহু কেমন কথা এটা গেলো এক নম্বর অভিযোগ কথা কি বুঝলেন আল মুসনাদুলিসিলু ইসনাদুহু এটা বলার কি দরকার আল মুসনাদুল মুক্ত বললেই তো হয়ে গেল বাক্য সংক্ষিপ্ত অর্থ হয়ে গেল কথা একই কিন্তু না সঙ্গের ক্ষেত্রে আপনি সঙ্গে বানাচ্ছেন আবার বড় হয়ে যাচ্ছে অথচ ছোট করার পথ আছে তাহলে আপনার সঙ্গে জামে মানে এবং মোকতাচার হলো না মানে সঙ্গের যে মডেল মাপকাঠি সেই মাপকাঠি টিকলো না তারপরে তখন अल जवाब नी दिखा कि सलाह अल मुस्ना दार्फ उद्देश्य मार्फो उद्देश्य إنما أراد وصف الحديث المرفوع لأن الأسل الذي يتكلم عليه والمختار في وصف المسند على ما سندكره أنه الحديث الذي يرفعه الصحابي مع ظهور الاتصال في باقي الإسند فعلى هذا لا بد من التعرض لاتصال الإسند في شرط الصحيح مسند درجة شدو مرفوض دشناي تحول أعبر على ذكري اتصال الكتاب والتي هوبه তিনি আবার আলাদা করে লম্বা করে বলেছেন আর কি না হয় না হয়তরাজ হচ্ছে বলতে হতো কাদেহা না হয় শুধু মোয়াল্লাল কেননা মহাল্লাল দুই প্রকার কিছু ইল্লাত আছে যেগুলো হাদিসের মধ্যে ক্ষতি সৃষ্টি করে আর কিছু ইল্লাহ হাদিসের মধ্যে ক্ষতি সৃষ্টি করে না তো এখানে খাস করতে হতো যে ওই ইল্লা ক্ষতি সৃষ্টি করে এটা হাফিজ কালানের ইতরাজ তারপরে হাফিজ ইবন পক্ষ থেকে ইতরাজ পেশ করতেছে এই ইতরাজ পেশ করে আজকের মতো আমরা শেষ করব অভিযোগ কাল দিব ইবন দাক ঈদ তার বই আলী যেটা এর কয়েক কয়েকদিন আনেছি আজকে আনেনি আলি ইরা এই বই হাফিজ ইবনুস্লা এর সঙ্গে ইতরাজ করে বলতেছে যে যে গুলোর উপর ভিত্তি করে মহাদিসরা হাদিসকে কে বলে ওই কারণগুলো গুলো কাছে চলে না ফোকাহের কাছে ওই হাদিস জয়ীফ হওয়ার জন্য যোগ্য। হ্যাঁ কোন আপনারা যেটা পাঁচ দশ মিনিট বলছিলেন আজকে সম্ভব না আজকে একটু কাজ আছে কালকে ইনশাল্লাহ কোন প্রশ্ন আচ্ছা ইনশাল আগামীকাল জেজাকাল্লাহ সালামালিক একটা ঠঙ্গে ঠিক আছে